মালিক ইবনু সাহরুল্লাহতাল অন্যত বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম সাহাবাগণের নিকট মিরাজের রাত্রির বর্ণনায় বলেছেন তারপর তিনি আমাকে নিয়ে উপরে চললেন কি দ্বিতীয় আকাশে এসে পৌঁছলেন এবং দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো কে বললেন আমি জিব্রাইল প্রশ্ন হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে উত্তর দিলেন হাঁ অতপর আমরা যখন সেখানে পৌঁছলাম তখন সেখানে ইয়াহিয়া ও ইসা আলা সাল্লামকে দেখলাম তারা উভয় খালাতো ভাই ছিলেন ইব্রাহিল আলাহ সালাম বললেন এরা হলেন ইয়াহিয়া এবং ঈসা আলাহ সালাম তাদেরকে সালাম করুন তখন আমি সালাম দিলাম তারাও সালামের জবাব দিলেন অতপর তারা বললেন নেক ভাই এবং নেকবীর প্রতি মার হাবা